गल्प ग्रीष्मकाल सकाले काउंट अलरिक घोड़ाए चढ़ निजे राज्य चले पोछलें एक खोलाठे आज ठीक महाशया लागेंी तो আপনি কথা বলতে পারেন না আমার লাগেনিটা দেখুন তাই না তিনি এই মহিলার রূপে মুগ্ধ হয়ে গেলেন তার ফ্যাকা শে ত্বক আর উজ্জ্বল চোখ দুটো অবাক হয়ে দেখছিলেন তিনি সঙ্গে সঙ্গে মেয়েটিকে ভালোবেসে বললেন আচ্ছা আপনি কি পথ হারিয়েছেন যখন খুব ভাঙলো দেখিয়ে মাঠে শুয়ে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখছি আমার আর কিছু মনে নেই কাউন্টিক বুঝতে পারলেন সাহায্য করতে হবে তাকে কোনোভাবেই এই প্রান্তরে শুনুন খুবই দয়ালু আমি যাব আপনার সাথে কাউন্ট অ্যালেরিক এই কথা শুনে খুবই খুশি হলেন কিন্তু কিছুতেই যেন মেয়েটির থেকে চোখ সরাতে পারছিলেন না মেয়েটি তার দিকে তাকিয়ে থাকলেও চোখ দুটো যেন কোথায় হারিয়ে গেছে সে যেন অন্য কিছু ভাবছে হয়তো ও ভয় পেয়েছে ওকে আমার রক্ষা করতে হবে তারা প্রাসাদে এল কাউন্ট অ্যালেরিক তার পরিচারিকাদের অতিথির বিশেষ খেয়াল রাখার আদেশ দিলেন তার মনে হল যে এই সুন্দর মেয়েটিকে একটা নাম দেওয়া উচিত তখন উনি একটা নামও রাখলেন ক্যান্থরিন কারণ এই নামটাই যেন মেয়েটিকে মানায় এই নামটা কিন্তু খুব সুন্দর ধন্যবাদ ক্যান্থরিন পুরোপুরি খুশি হতে পারছিল না সে যেন সব সময় অন্য কিছু ভাবছিল হয়তো ও ক্লান্ত ওর যত্ন নিতে হবে দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল মাস কেটে গেল কিন্তু ক্যান্থরিনের পরিবারের কোনো খোঁজ পাওয়া গেল না এমনকি পাশের রাজ্যেরও কেউ তাকে চেনে না কাউন্ট তাকে সাহায্য করতে মরিয়া হয়ে উঠলেন তার করুণ চোখের দিকে কাউন্ট তাকাতে পারছিলেন না যেন কিসের একটা অভাব তিনি মেয়েটিকে খুশি করতে চাইছিলেন ওকে যদি বিয়ের প্রস্তাব দিই ও কি হ্যাঁ বলবে বলতেই হবে যে ওকে আমি ভালোবাসি ওকে সুখে রাখার মতো সব কিছু আমার কাছে আছে কাউন্ট তখনই ক্যাথরিনকে বিয়ের প্রস্তাব দিলেন এই উদার মানুষটিকে মেয়েটির ভালোই লাগে তাকে অনেক সাহায্য করেছে ইনি তাই ক্যাথরিন রাজি হয়ে যায় আর তাদের বিয়েও হয়ে যায় খুব ধুমধাম করে কাউন্টের বিয়ে হল কারণ কাউন্ট তার পেয়সীকে বিয়ে করছেন কমপক্ষে হাজার খানেক মানুষ এই বিয়েতে উপস্থিত ছিল তিনি তাদের মুখে বিস্ময় দেখতে পেলেন সকলের মুখেই কেমন যেন একটা আশ্চর্য ভাবো ভাগ্যবতী নারী কি এলাহি আয়োজন দেখেছো। উনি নিশ্চয়ই ওনাকে খুব ভালোবাসেন উনি নিশ্চয়ই খুব খুশি কাউন্ট একটু হাসলেন কিন্তু ক্যান্থিনের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল প্রিয়তমা তুমি খুশি হওনি অবশ্যই কাউন্ট অ্যালারিক তাকে বিশ্বাস করলেন কিন্তু তার সাথে এই অবসাদ কেন সে কি অন্য কিছু ভাবছে কাউন্ট অ্যালারিক কিভাবে তাকে সান্ত্বনা দেবেন বুঝতে পারলেন না রাজ্যের মানুষ ক্যাথরিনের মতো মহান কাউন্টেস আর পেত সবাই তাকে ভালবাসে সে প্রত্যেককে শ্রদ্ধা করে ও ভালোবাসে। কিন্তু কাউন্ট অ্যালেরিক দুঃখে ছিলেন কারণ তিনি জানতেন যে ক্যাথরিন পুরোপুরি তার হয়নি প্রত্যেক বছর কাউন্ট তার প্রজাদের জন্য নাচের অনুষ্ঠানের আয়োজন করতেন সবাই প্রাণ খুলে নাচত কি যারা নাচতে পারে না তারাও নাচত কিন্তু কাউন্টেস চুপচাপ ছিল সে নাচছে না সে হাসছে না তার চোখের দৃষ্টি কাউন্টকে ভীষণ মর্মাহত করছে তিনি অনেকবার জিজ্ঞেস করলেন কিন্তু ক্যাথরিন তাকে জড়িয়ে ধরলেন এবং হেসে বললেন তোমাকে আমি খুব ভালোবাসি এখানে থেকে আমি যদিও সে তার দিকে আছে। কিন্তু কাউন্ট জানতেন যে সে অন্য কিছু ভাবছে তারপর এক রাতে কাউন্ট নিজের ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন উনি দেখলেন যে ক্যাথরিন নাচছে প্রিয়া তুমি আমার সঙ্গে কখনো নাচো না কেন কি আমি নাচি না তুমি জানো তো কি বলছো আমি যখন ঘরে ঢুকলাম তোমাকে দেখলাম আমি আমি নাচতে তোমার মনে নেই কি? না না নাচ করি মাঝে মাঝে সুর শুনতে পাই যেন বহুদূরে কোথাও বাদছে মনে হয় যেন আমাকে ডাকছে কাউন্টিক কিছুই বুঝতে পারলেন না এদিকে এক বছর কেটে গেল তাদের বিবাহ বার্ষিকী এসে গেল কাউন্ট ভাবলেন তার কাউন্টেস কে চমকে দেবেন তাদের কি বার্ষিক জীবনে এত সুমধুর সুর আমি কোন দিন শুনিনি এরা তো পরি আমি ভাবতাম এরা শুধুই গল্পে হয় এতো এক কিন্তু তিনি ভালো করে দেখার আগেই তার ঘোড়া বেঁচে বসলো ঘোড়াটা খুব ভয় পেয়ে গেছিল সে জঙ্গলের দিকে ছুটে পালালো তুমি তিনি কাউন্টে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে নিশ্চিন্ত হলেন প্রিয়তমা তুমি কোথায় ছিলে কি আমি ক্ষমত ছিলাম তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ওখানে ওকে কত খুশি এখন আমি কি করব? একজনই আমাকে সাহায্য করতে পারে ম্যাকডা কাউন্ট ম্যাকডাকে ভরসা করতেন এই পৃথিবীর সব রহস্য তার জানা সে ম্যাকডার কাছে গেল দুদিন লাগলো গভীর জঙ্গলে তার কুঁড়ে ঘরটায় ব্যাপারে এসেছি কে সবকিছু খুলে বললেন তিনি ক্যান্থিনের দৃষ্টির কথাও বললেন যা দেখে উনি কষ্ট পান ও আমার দিকে তাকালেও মনে হয় যেন সময় কিছু একটা ভাবছে আমি কি করব বলতো ওহো শোনো তাহলে ডাকছে সে প্রত্যেক গ্রীষ্মে ওদের সঙ্গে নাচ করতে যাবে এখন হয়তো সে ফিরে আসবে কিন্তু একটা সময় আসবে যখন সে আর ফিরে আসবে না ও আমার স্ত্রী হয় এমন কোন উপায় কি আছে যাতে ওই জীবনটা ভুলে যায় আর পুরোপুরি আমার হয়ে যায় আমাকে কোন দাও বা কোনো জাদু টোটকা কিছু একটা শেখরবাকর, জাদু, টোটকা ওর অতীতটাকে ভুলিয়ে দিতে পারবে না যেখান থেকে ও এসেছে তার সঙ্গে ওর একটা যোগসূত্র থাকবেই কিন্তু একটা জিনিস আছে অবশ্য কি আমি এক্ষুনি সেটা করব আমাকে বলো তোমার সেটা সময় তোমাকে শেখাবে বাছা চিন্তা করো না একদম চিন্তা করো না তুমি বাড়ি যাও আর নিজের ভালোবাসার উপরে ভরসা রাখো কাউন্ট অ্যালোরিক এখন তিনি ওনার স্ত্রীর সাথে আরো ভালো ব্যবহার করতে শুরু করলেন যদিও প্রাসাদ ছেড়ে যায়। কাউন্ট রাতের পর রাত না। ভাবে যে আজ কি সেই রাত যে রাত তার স্ত্রীকে কেড়ে নেবে তারপর একদিন অনেক হয়েছে আজ আমি ওর পিছু নেব আর ওকে দেখাবো যে আমি ওকে কত ভালোবাসি আমার ভালোবাসা খাঁটি আর আমি তা প্রমাণ করব। ব্যাস অনেক হয়েছে এই যে আমি তোমার স্বামী আমি তোমাকে নিতে এসেছি চলো আমার সঙ্গে আমাকে তুমি বোন ছেড়ে দাও আমার ভালোবাসা তুমি ভুলে গেলে চলো আমার সঙ্গে ক্যাথরিন বুঝতে পারলো কাউন্টের গায়ে অনেক শক্তি সে হেসে বলল প্রিয় আগে আমি নাচটা শেষ করে তোমাকে কথা দিচ্ছি যে তারপর তোমার সঙ্গে আমি না তুমি বলছো হলো তোমার ভালোবাসা না তুমি শুধুই আমার বনেরা আমাকে তোমাদের ক্ষমতা দাও শক্তিশালী হও বোন শক্তিশালী হও শক্তিশালী হন শক্তিশালী হক্তিশালী বোন শক্তিশালী হম হম উন্মত হন উন্মত হত হন উন্মত্ত হ প্রবাই নবি সা পোন! প্রভাই নবা কর্যনবে সা! প্রধডি নবাই নবা করে সা! করব নি সা করে সোন! আমি শক্তিশালী তোমাকে ছেড়ে যেতে পারবো কাউন্ট এখন খুব খুশি আমি জানতাম যে আমার ভালোবাসা খাঁটি ক্যাথরিন তুমি ঠিক আছো তো কিন্তু না সে শুধু নীরবে যদি আমার সঙ্গে তাহলে নিজের লোকেদের কথা ভেবে তুমি দুঃখ পাবে কি। ওদের কথা আমার ঠিক মনেও পড়ে না আমার দুঃখ করার কথাও নয় কিন্তু সব সময় মনে হয় যেন কি হারিয়েছি আমি আর যদি নিজের লোকেদের কাছে ফিরে যাও তখন আমার কথা মনে থাকবে না তুমি নিজের লোকেদের কাছে ফিরে যাও যেখানে তুমি সত্যি সুখী থাকবে তাকালেন না তার পেছনে খালি প্রান্তরের দিকে তাকাতে কষ্ট হচ্ছিল আমার প্রিয় কি হয়েছিল আমার যখন ভাঙলো দেখে ওই মাঠে আমি একা ওখানে আমি কি করে গেলাম আমি জানি নিশ্চয় তুমি আমায় খুঁজতে গেছিলে ও প্রিয় এসব অর্থহীন সব থেকে বড় কথা হলো যে এখন তুমি আমার কাছে আছো আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি তিনি জানতেন এটা মন থেকে বলছে কারণ তার চোখে তার ছবি আর অন্য কিছু নেই কাউন্ট অ্যালোরিকের বিশ্বাস আর খাঁটি ভালোবাসা তার প্রিয়াকে ফিরিয়ে দিল প্রকৃত ভালোবাসা হলো যা তুমি নিজের থেকেও অন্যকে বেশি ভালোবাসবে আর তার সুখেই তোমার সুখ